শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত বেলঘরে গ্রামে গোবিন্দ মুখোপাধ্যায়ের বাটিতে শ্রী রামকৃষ্ণ নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে কীর্তনানন্দে প্রথম পরিচ্ছেদ শ্রী রামকৃষ্ণ বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জের বাটিতে শুভা গমন করিয়াছেন আজ রবিবার সাতই ফাল্গুন আঠারোশ তিরাশি ফেব্রুয়ারি মাঘ শুক্লা দাদশী পুষ্যা নক্ষত্র নরেন্দ্র রাম প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন প্রতিবেশীগণ আসিয়াছেন সাতটা আটটার সময় হইতেই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 আমি তার ভক্ত এ অভিমান খুব ভালো কলিতে ভক্তিযোগী ভালো ভক্তি দ্বারাও তাঁকে পাওয়া যায় দেহবুদ্ধি থাকলেই বিষয় বুদ্ধি। রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই সকল বিষয় বিষয়বুদ্ধি যাওয়া বড় কঠিন বিষয়বুদ্ধি থাকতে সোয়াহম ত্যাগীদের বিষয় বুদ্ধি কম সংসারীরা সর্বদাই বিষয় চিন্তা নিয়ে থাকে তাই সংসারীর পক্ষে দাসোহম প্রতিবেশী জিজ্ঞাসা করিলেন আমরা পাপি আমাদের কি হবে শ্রী রামকৃষ্ণ বলিতেছেন তার নাম গুণ করলে দেহের সব পাপ পালিয়ে যায় দেহবৃক্ষে পা পাখি তার নাম সংকীর্তন যেন হাততালি দেওয়া হাততালি দিলে যেমন বৃক্ষের উপরের পাখি সব পালায় তেমনি সব পাপ তার নাম গুণকীর্তনে চলে যায় আবার দেখো মেঠোপুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায় তেমনি তার নাম গুণকীর্তনে পাপ পুষ্করিণীর জল আপনা আপনি শুকিয়ে যায় রোজ অভ্যাস করতে হয় সারকাশে দেখে এলাম ঘোড়া দৌড়ুচ্ছে তার উপর বিবি এক পায়ে দাঁড়িয়ে রয়েছে কত অভ্যাসে ওইটি হয়েছে আর তাকে দেখবার জন্য অন্তত একবার করে কাঁদো এই দুটি উপায় অভ্যাস আর অনুরাগ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 দিন গত হল কুলো কুণ্ডলিনী ঠাকুর গান শুনিয়া সমাধিস্ত। শরীর সমস্ত স্থির হাতটি প্রসাদ পাত্রের উপর রূপ ছিল চিত্রার্পিতের ন্যায় রহিল খাওয়ার হইল না অনেকক্ষণ পরে ভাবের কিঞ্চিত উপশম হইলে বলিতেছেন আমি নিচে যাব আমি নিচে যাব একজন ভক্ত তাহাকে অতি সন্তর্পণে নিচে লইয়া যাইতেছেন প্রাঙ্গনেই সকালে নাম সংকীর্তন ও প্রেমানন্দে ঠাকুরের নৃত্য হইয়াছিল এখনো শতরঞ্জী ও আসন পাতা আছে। ঠাকুর এখনো ভাবাবিষ্ট গায়কের কাছে আশিয়া বসিলেন গায়ক এতক্ষণে গান থামাইয়াছিলেন ঠাকুর অতি বিনীত বলিতেছেন বাবু আর একবার মায়ের গান শুনব গায়ক আবার গান গাহিতেছেন জাগো জাগো জননী মূলাধারে কত দিন গত হল কুলকুণ্ডলিনী সকারচ সাধনে চলমা শির মধ্যে পরম শিব যথা সহস্র দল পদ্মে ভেদ মাগ ঘুচাও মনের খেদ চৈতন্য রূপিনী গান শুনিতে শুনিতে ঠাকুর আবার ভাবাবিষ্ট